चार सकाल साढ़े नशे डीजी बांगल् বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরাক আলহামদুলিল্লাহ রবমিন ও সালসালাম আলাহসুল আলহি ও আজমাইন দর্শক আপনারা যে যেখান থেকে পিস টিভি বাংলার আল কুরআের ওসিয়ত অনুষ্ঠানটি দেখছেন সবাইকে দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব আমরা আলোচনা করছিলাম আল কোরআনের সুরান আমের সর্বশেষ ১০ নম্বর ওসিয়াতটি নিয়ে রসল্লাহ সাল্লাহামের সেরাতেই হলো সেরাতে মুস্তাকিম আর এর ডানে বামে গেলেই ফিরকা হবে বিভক্তি হবে আল্লাহ রাস্তা থেকে বিচ্যুতি হবে। এ বিষয়ে আমরা কীভাবে মোমেন ইমানদারিসহ সন্নত থেকে রসল্লা সালাম সেরাত থেকে বিচ্যুত হয়ে যা না বুঝেও এটা আলোচনা করতে যে দলিল ও সন্ন্যতের সমন্বয়ের বিষয়টা আলোচনা করছিলাম আমরা দেখলাম এক ব্যক্তি মসজিদ নবী থেকে এহরাম করার পক্ষে অনেক দলিল দিলেন তিনি ছোট্ট একটা আয়াত দিয়ে এটা নিষেধ করে দিলেন আল্লাহ বলেছেন ফালে দিননাসি আজ আলিম যারা রসুল সোলালামের আমর আদেশ অথবা কর্ম সন্নত বা রীতির ব্যতিক্রম কাজ করে তারা সাবধান হয়ে যাক সতর্ক হয়ে যাক তাদের উপরে এসে পড়বে ফিতনা অথবা শাস্তি। এই ফিতনা কি এটা আমরা এখানেই বুঝতে পারবো আমরা যদি এই যুক্তিগুলোতে মোহিত হয়ে রসল্লা জুল হলাইফা থেকে এহরাম করেছিলেন কারণ অনেক মানুষ যাবে এজন্য তিনি তো আগে থেকে এহরাম করতে নিষেধ করেননি মদিনার মসজিদে নবমীতে সালাত আদায় করে বেশি সাপ পাওয়া যাবে জুলহুলাইপাতে তো ওই সোয়াব পাওয়া যাবে না মদিনার মসজিদের নবমীতে রওদাতুমের রিয়াদের জান্নাত রয়েছে সেখানে সালাত আদায় করার আলাদা বরকত রয়েছে এটা জুলহুলাইপাতে পাওয়া যাবে না সর্বোপরি মদিনা আর মসজিদে নবীর আদব তো এটাই চাই যে আমরা এখান থেকে আমরা শুরু করব। এই যুক্তিগলিতে মোহিত হয়ে যদি আমরা সবাই মসজিদে নবী থেকে মদিনার এহরাম শুরু করে দিই তাহলে প্রথম যে অপরাধ মহা অপরাধ আমরা করবো যে রাসুল্লা সালনটা হত্যা করবো থেকে সময় পাপ, আমরা করব। আমরা জুল হলাইফা থেকে এহেরাম করার বিষয়টাকে অপেক্ষাকৃত কম বরকতের বলে মনে করা শুরু করব। যে মতিনার মসজিদে নবাবী রেখে আর এটা এত বড় অপরাধ যে আল্লাহ রসুলাম বলছেন মান রাজেবতী ফালাইসামিনী যে ব্যক্তি আমার সুনতকে আমার রীতিকে আমার পদ্ধতিকে অবজ্ঞা করলো ছোট মনে করলো তার সে অন্য কিছুকে উত্তম মনে করলো বেশি তাকুয়া বেশি বরকত মনে করলো সে আমার উন্মতি থাকতে পারবে না তৃতীয় রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই সুন্নতের কথা যদি কেউ বলে আমরা সবাই রসুল্লাহ সালামের মসজিদের ভক্তির নামে তার ভক্তির নামে মসজিদ নবীতে হরাম করছি হয়তো কেউ সে বলল যে নবীজি সাল্লাহ সাল্লাম জুলহুলাইফা থেকে করেছিলেন ওখান থেকে করা ভালো হবে আমাদের মনটা খারাপ লাগবে জুলু হাইফা থেকে এহারাম করার কথা উঠলেই এই যারা এই দলিলে মোহিত হয়ে মদিনার মসজিদা মোহিত করছেন তাদের কাছে কষ্ট লাগবে সম্বন্ধে দর্শক একটা মোমেনের কালবেের জন্য এর সে বড়ো ফিতনা আর কি হতে পারে যে তিনি একটা কাজ করেন একটা পদ্ধতিতে জিকির করেন দোয়া পড়েন এবাদত করেন একজন বললো যে রসুল্লাহ সাল্লাম এই পদ্ধতিতে বলছেন তার অন্তরটা খারাপ রেলো রসুল্লাহ সাল্লামের সন্নতের কথা শুনে তার অন্তর সংকুচিত হয় বলে সব কিছু কী রসুল্লাহ তরিকায় হয় নাকি এর ব্যতিক্রম গেলে সমস্যা কী রসুল্লাহ সাল্লাহ গ্রহণ করতে পারে না মহাব্বত করতে পারে না মোমেনের অন্তরের জন্য এর চেয়ে বড়ো ফিতনা তো আর কিছুই হতে পারে না সময়ত দর্শক আরও বড় ফিতনা রয়েছে রসুলল্লাহ সুনত কখনো উম্মত ত্যাগ করে না আপনি যদি যুক্তি দিয়ে কিছু করতে থাকেন দলিলের নামে যুক্তির নামে ভক্তির নামে মহাব্বতের নামে অথবা কোনো মানুষ করেছেন বলে করতে থাকেন যেভাবেই করেন না কেন উম্মতের কিছু মানুষ দাঁড়িয়ে যাবে সুননতটাকে জিন্দা করতে কিছু মানুষ জুল্হ লাইফা থেকে এরাম করার পক্ষে বলবে রসুল্লাহ সাল্লামের সূন্নতের পক্ষে বলবে আপনি কম বা বেশি দলিল প্রদান করবেন জুলহুলাইপাত থেকে না করে মদিনার মসজিদে নবী থেকে করলে যে ভালো হবে এটা আপনি হয়তো নরম করে বলবেন অথবা কঠোর করে বলবেন ওই ব্যক্তি নবীজিকে মহব্বত করে না ওই ব্যক্তি নবীজির মসজিদের ইজ্জত করে না মদিনা শরীফের ইজ্জত করে না শুধু সুন্নতের নামে উল্টো কথা বলে এই সব কথা বলে আপনি রসুল্লা সাল্লাহ সাল্লামের সুননত থেকে ছোট করতে আপ্রাণ চেষ্টা করবেন এর সে বড় ফেতনা কি হতে পারে সবচেয়ে বড় কথা বিভক্তি যতদিন মানুষ উম্মতে মোহাম্মদি সন্নতের ভিতরে থাকে ততদিন কিন্তু কোনো বিভক্তি থাকে না যেই কোনো একটা কাজ সুন্নত পদ্ধতির বাইরে একটা নতুন পদ্ধতি তৈরি করা হয় সেখানে মন গড়াভাবে রিকির পদ্ধতি মন গড়াভাবে দোয়া পদ্ধতি কিছু দলিলকে নিয়ে রসুল্লাহ সাল্লামের পদ্ধতির বাইরে কিছু তৈরি করে নিই সেই পদ্ধতিটাকে বরকত সাপ মনে করি তখনই কিছু মানুষ এদের বিরোধে করে কিছু মানুষের পক্ষে থাকে বিভক্তি শুরু হয়ে গেল আর তাই তো রসুল্লাহ সাল্লাম বললেন বিভক্তি মতভেদ থেকে বাঁচার উপায় একটা আমি যেভাবে চলেছি হুবহু যা করে তা করো যা করিনি তা করো না আমার এবং আমার খোলাফায় সুন্নত এমনভাবে একড়ে ধরবে যে এক চুলো ব্যতিক্রম হবে না কোনো নতুন কিছু বানাবে না তাহলেই তোমরা মতভেদ বিভক্তি থেকে বাঁচতে পারবে সম্মানত দর্শক তাহলে আমরা দেখলাম ইমান থাকা সত্ত্বে বিশ্বাস থাকা সত্ত্বে মানুষের রসুল্লা সালে সেরাত থেকে সেরাতে মুস্তাকিম থেকে বিচ্ছুত হওয়ার এক নম্বর কারণ ছিল যে অতিভক্তির মাধ্যমে তার অনুসরণের প্রেরণা হারিয়ে তাকে ভক্তি করা আলেম বুজুগেদের থেকে দিন নেওয়ার তাদের ভিতরে অভ্রান্ততা কল্পনা করা আর একটা হলো কোরআন এবং সন্ন্যার বক্তব্য দলিল ফজিলত মর্যাদা ইত্যাদিকে নির্ভর করে রসুল্লাহ সাল্লামের শূন্যতাতে সমন্বয় না করে কোনো পদ্ধতি আবিষ্কার করে সম্মত দর্শক যদি আমরা দেখি যে কোনো দলিল কোন ফজিলত কোনো কোনো আনরায়াত কোন হাদিস রসুল্লামের বাস্তব প্রায়োগিক কর্মের ব্যতিক্রম হচ্ছে তাহলে বুঝতে হবে দলিলটার অর্থ আমরা বুঝতে পারিনি মদিনার মসজিদের নববীতে সালাত আদায় করলে সব বিশ্বব্যাপী এটা সই হাদিস কিন্তু এহরামের জন্য যখন বেরোবেন এহরামের জন্য যখন জোহর আসর ফজর বিশা ফজরাম করবেন তখন ওই নামাজের সব মসজিদ দর্শক পবিত্র মসজিদুল হারামে যখন আমরা সালাত আদায় করব। তখন এক লক্ষ একাতের সব পাবো সই হাদিসে আসছে আমরা সবাই জানি আমরা যখন হজে থাকি মক্কার পবিত্র মসজিদুল হারাম ত্যাগ করে মীনা মুজালিফা আরাফাই পড়ে থাকি কেউ যদি মনে করে মিনা মুজালিফা আরাফাই পড়ে সালাদ জামাতে কসর করে আদায় করাচ্ছে আমি মসজিদে হারামে যেয়ে সালাত আদায় করব। এই চিন্তা করে যদি তিনি মসজিদে হারামে চলে আসেন তাহলে কিন্তু হজ হবে না মসজিদে হারামে সালাত আদায় করলে তার সব বেশি একশো বার কিন্তু হজের সময় আপনাকে রাত্রি যাপন মিনাই সালাত করলেই সব বেশি হবে এখানে আপনি ওই হাদিস দিয়ে দলিল দিতে পারেন না কাজেই রসুলের হাদিস অথবা কোরআন এর নির্দেশনা আমাদের বুঝতে হবে রসুল সাহাবিদের শূন্যতের তারা কিভাবে এটা পালন করেছেন রসুলাম দরুদ পড়তে বলেছেন আল্লাহ দরুদ পড়তে বলেছেন সালাম দিতে বলেছেন জিকির করতে বলেছেন সবই তো আল্লাহ এবং তার রসুল হুকুম কিন্তু এগুলো তো আমাদের কাছে আজকে নতুন আসেনি রসল আসাল্লাম নিজে এটা পালন করেছেন রসল আসাল্লাম নিজে যেটা করেননি এটা কখনো এবাদত হতে পারে না আর তিনি যেটা করেছেন তার পদ্ধতি করাটাই এবাদত কাজেই রসুল্লাহ সাল্লাম পালন করেছেন সাহাবিরা পালন করেছেন তাদের মডেল তাদের সুন্নতের বাইরে যদি আমরা করতে চেষ্টা করি তাহলে আমরা ইমান সহজ সুন্নতের সহই সুন্নত থেকে বিচ্যুত হয়ে রসুল্লাহ সেরাত থেকে বিচ্যুত হয়ে বিভ্রান্তির পথে চলে যাব মাখদুব আলাইহিম অথবা দোয়াল লিনদের পথের পিছনে আমাদের ছুটতে হবে আল্লাহ হেফাজত করুন সময় দর্শক অনেক সময় মুমেন সুন্নাতের নামে সুন্নত থেকে বিচ্ছুত হয়ে যান সুন্নতকে ভালো করে বুঝতে হবে রসল্লা সাল্লাহ সাল্লামের সুন্নত অর্থাৎ তিনি যে কাজ যেভাবে যতটুকু গুরুত্ব দিয়েছেন হুবহু তার অনুসরণ করা সুনতের দুটো পরি অর্থ আছে একটা তো আমরা জানি ফরোজ ওয়াজেব সুন্নত ইত্যাদি এটাও ফেঁকি পরিভাষা কিন্তু হাদিসে সুনাদ বলতে সামগ্রিক রসল্লাহ সাল্লামের কর্মপদ্ধতিকে কর্ম এবং বর্জনের পদ্ধতি থেকে বোঝানো হয়েছে কর্মে বর্জনে গুরুত্বে অগুরুত্বে সামগ্রিক অনুসরণকেই সুন্না বলা হয় একটা উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারব হজরত মোহাম্মদ নসি রিন রহমাউল্লাহ মশুর তাবি ছিলেন একশো হিজরির দিকে ইন্তেকাল করেছেন অর্থাৎ রসুল্লাহ সাল্লামের অফাতের একশো বছর পরে তার অফাত হয়েছে এক শতাব্দীর পরে ওই সময়ে উমাইয়া যুগে রসল আসলাম সাহাবিদের যুগ শেষ হয়ে গিয়েছে তাবেইদদের প্রজন্ম সাহাবিরা আর কেউ বেঁচে নেই বা দু একজন শেষ জীবনে ছিলেন দশের ভিতরে ইন্তেকাল করেছেন তাবেইদের ভিতরে কিছু মানুষ দুনিয়া বিমুখতার দিকে এগিয়ে গেলেন শাসনে আলেমুলা মারা কাজী বিচারক বিভিন্ন কাজে কারো কারোর ভিতরে কিছু বিলাসিতা এর বিপরীতে প্রতিক্রিয়ামূলকভাবে কিছু মানুষ দুনিয়া বিমুখ হতে লাগলেন সন্নতের আলোকেই অনেকে বাদত করেন বিনয়ের পোশাক হিসেবে তারা পশ্মি পোশাক পড়তে লাগলেন সুফি পোশাক এই ধরনের এক ব্যক্তি এবনেসির রাহমাহুল্লাহ তালা তার কাছে ঢুকেছেন আলাইহি এমা মাতু সুফ জুব্বাতুসুফ কামিজু সুফ ইত্যাদি তার মাথার পাগড়িটা পশ্মি তার গায়ের জুব্বা জামা পশ্মি হজরত মোহাম্মদনা সিরিন তার দিকে একটু বিরক্তি ভরে তাকালেন আপত্তি ভরে তাকালেন এরপরে বললেন কানাফ ওখাদ হদ্দাস মন্নাতে কবহিম ওখাদ উখবা রসুল সাহিম কানবাসুফ দর্শক ইমাম ইবনে সিরিনের এই বক্তব্যের অর্থ আমরা বিরতির পরে আলোচনা করব ইনশাল্লাহ ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ যে কোন সমে তবে যারা লজ্জিত হয়ে পরিষ্কার মনে প্রায়শ্চিত করে মহান আল্লাহ তাদের নিশ্চয় মাফ করেন কি করে খাঁটি তওবা জান্নাতের দরজা খুলে দেই তা জানতে হলে দেখুন তওবা ও ইস্তেগফার শুধু পিএস টিভি বাংলায় দেখুন তওবা ও ইস্তেগফার প্রতি শনিবার সন্ধ্যা 5টায় পুনর সম্প্রচার রাত 12টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায় ডায়লগ ডায়লগ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 যাদের শাসনের বেজেছে তারা মহান মহিয়ান আমি মোহাম্মদ বদরুদ্দ জানালি শাসন শিখতে দেশ গড়তে দেখুন খোলাফায় রাশেদিন শুধু পিস তাদেরকে ইসলামের খাঁটি প্রতিনিধি বলা যায় রাশেদিন পরবর্তী অনুষ্ঠান বাংলায় আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ওবার সময় দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম ইমাম মোহাম্মদ সিরিনের বক্তব্য তিনি এই পশ্চিমি টুপি পশ্চিম পাগড়ি পশ্চিমি জামা পশ্মি পাজামা পরা নেকর বান্দাকে দেখে বললেন অনেক মানুষ আজকাল পশ্চিম পোশাক পরে বিনয়ের জন্য তাকুয়ার জন্য আল্লাহকে খুশি করার জন্য তারা দাবি করে তারা বলে এই সামাশিহ আলিহালাম পশ্চিমী পোশাক পরে বেড়াতেন সময়। তবে আমাদের উস্তাদেরা অর্থাৎ সাহাবকেরাম আমাদেরকে বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম তিনি পশ্মি পড়তেন সুতি পড়তেন কাতান পড়তেন আর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নতি তো অনুসরণ করা আমাদের অধিক উচিত অধিক দায়িত্ব সময় দর্শক ওই ব্যক্তি পশ্মি পোশাক পরেছিল আর এমনি সিরুনও বললেন যে রসুল্লাহ সাল্লা সাল্লাম পশ্মি পরতেন তাহলে তিনি কেন বললেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুনত অনুসরণ করা উত্তম অধিকতর উচিত ওই ব্যক্তিত্ব রসুল্লাহ সাল্লামের পরিধেয় পোশাকই পড়ছে এই বিষয়টা আমাদের ভালো করে বুঝতে হবে রসল আসাল্লাম পশ্মি পড়েছেন কাজেই পশ্মি পড়া সুনত এই নামে সবসময় পশুমি পড়লে আসলে সুননত পালন হয় না এমনি সিরিন যেটা বললেন রসল আসাল্লামের সুননত হলো যখন যেটা পাওয়া যায় সেটা পারা কোনো পোশাকের পশম না সুতি না কাতা না কটন এর ভিতরে কোনো বরকত ফজিলত বিনায় খুঁজতে যাওয়াটা তার সুনতির বিতপেদ কাজেই তিনি যেহেতু পশ্চিমেও পড়েছেন সুতুও পড়েছেন কাতানু পরেছেন সুনত হলো যখন যেটা পাওয়া যায় পড়া একটার ভিতরে বুজুগি অথবা একটাকে মানতে যেয়ে অন্যকে বাদ দেওয়া এটা শূন্যতের খিলাপ হয়ে গেল আর আমরা এরকম খেলা সুন্নতের ব্যতিক্রম অনেক করে ফেলি আমাদের সমাজে মুসলিমগণ রসুল্লাহ সাল আলিহাসাল্লামের সুন্নতকে যদি আমরা সহিভাবে মানতে চাই তাহলে তিনি কোনটাকে কতটুকু গুরুত্ব দিয়েছেন কথা কোনটা সবসময় করেছেন কোনটা মাঝে মাঝে করেছেন সেইটা আমাদের বুঝতে হবে রসল্লাহ সাল ইসলামের প্রতি ভক্তি শ্রদ্ধা তার প্রতি ইমান সহ সন্ন্যাদ থেকে বিচ্যুত হওয়ার তার স্রাদ থেকে সরে যাওয়ার অন্য পথে চলে যাওয়ার আরেকটা কারণ হলো যেটা ইহুদি খ্রিস্টানদের ভিতরে ছিল মিথ্যা কিছু কথা দিয়ে কিছু কর্ম বানিয়ে নেওয়া যেটা রসুল স্লাম করেননি অথবা বলেননি সাহাবে একরাম করেননি সহি কোনো সনদে পাওয়া যায় না এগুলো বানিয়ে নেওয়াও রসুল্লাহ সালাম সেরাত থেকে সরে যাওয়ার কারণ রসুল্লা সাল্লাহ আসালামের সেরাত থেকে সেরাতে মুস্তাকিম থেকে বিচ্ছ্যুত হওয়ার নিয়ামতপ্রাপ্তদের সেরা থেকে বিচ্ছুত হওয়ার আরেকটা কারণ হল যেটাও ইহুদ্দিন আসারাদের ভিতরে আমরা দেখতে পাই আলেম বুজুগদের অভ্রান্ততা তাদের ভুল হতে পারে না এই ধরনের চিন্তা পোষণ করা সমাধর্শক অলামায়কেরামের শ্রদ্ধা করা অহির এলমের শ্রদ্ধা করার অংশ এটা দিনের একটা গুরুত্বপূর্ণ নেককার বান্দাদেরকে আল্লাহর আবেদিন সলেহাইন বান্দাদেরকে ভালোবাসা শ্রদ্ধা করা এটা আল্লাহর জন্য মহব্বত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবাদ কিন্তু তাই বলে তাদেরকে অভ্রান্ততা তারা ভুল করতে পারেন না এরকম চিন্তা করা অথবা তাদের স্বপ্ন কাশো এলকা এলহামকে ওহির মানে নেওয়া এটা ছিল ইহুদি খ্রিস্টানদের বিভ্রান্তির অন্যতম কারণ এখনও একই কারণ আমরা যখন কোনো খ্রিস্টান অনুসারীকে বলি যে ইঞ্জিলের ভিতরে এখনও প্রচলিত ইঞ্জিলের ভিতরে ঈসা মসির যে কথাগুলো আছে ওইগুলো মেনে চলুন আপনি তো পাবেন আপনি সাধু ফলের কথা মানতে চেন না সাধু তো কোনো অস্তিত্ব নেই ইসামসি নিজেও তার কোনো কিছু বলেননি তিনি দাবি করেছেন তিনি বুজুর্গ আপনি শুধু ইসামুসিকে মানেন তিনি তা মানতে পারবেন না সাধু বাদ দিলে প্রচলিত খ্রিস্ট ধর্মের আর কিছুই থাকে না আর ইসামুসির ধর্ম নিলে সাধু ফলের ধর্ম বাতিল হয়ে যায় সময় দর্শক আর এজন্যই তো আল্লাহ কোর আনকেরি মেয়ে আহলে কিতাবদের নির্দেশ দিয়ে বলেছেন ইয়া আহলাল ফি দিন কুমাই হক আর পূর্ববর্তী অনেক মানুষ যারা নিজেরা বিভ্রান্ত হয়েছে যুক্তি কল্পনা হাওয়া দলিলের নামে ওহি থেকে বিচ্যুত হয়েছে তাদের তোমরা অনুসরণ করো না তারা বিভ্রান্ত হয়েছে অগণিত মানুষকে বিভ্রান্ত করেছে সম্মত দর্শক এছাড়াও অনেক সময় ভালো মানুষ ইসলামের ওলামায়ক রাম আয়েম্মা এদের ভালোবাসা এদের শ্রদ্ধা করা এদের কাছ থেকে মেশালা শোনা দিনের দায়িত্ব নির্দেশ তবে সমস্যা কোথায় সমস্যা হলো রেসালাতের মর্যাদায় আর কাউকে বসানো যায় না অভ্রান্ততার মর্যাদায় সাধু পাদ্রি ওপেদেরকে বসিয়েই আহলেকে তাবরা বিভ্রান্ত হয়ে গিয়েছিল আমরা অনেক সময় এই ধরনের কথা বলি বা এই রকম কর্মে লিপ্ত হয়ে পড়ি যেমন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নত যখন আমাদের সামনে আসে আমরা সুন্নাত গবেষণা করতে পারি হাদিস্টা সহি কিনা জানার চেষ্টা করতে পারি রসুল্লাহ সাল্লাম অন্য কোনো পদ্ধতি আসে কিনা জানার চেষ্টা করতে পারি এগুলো সব ঠিক আছে কিন্তু কোনো চেষ্টা না করেই সমাজে প্রচলিত অথবা অমোক অমক অমক বুজুর্গ করেছেন কাজেই তারা কে আর বুঝে করেননি অথবা অমক বুজুর্গ স্বপ্নে দেখেছিলেন এই কর্মটার পক্ষে কাজেই এটা সত্য ঠিক আছে এই জাতীয় কর্মের মাধ্যমে রসল্লা সাল্লা সাল্লামের পদ্ধতি সন্ন্যাস খোলাফের রাশিদিনের সন্ন্যাস সাহাবেকেরামের সন্না যখন আমরা পালন থেকে বিচ্যুত হব তখনই আমাদের ভিতরে আল্লাহর পথ থেকে বিচ্যুতি এবং বিভেদ দেখতে মতবে মতভেদ শুরু হয়ে যাবে সময়ত দর্শক কলামে কেরাম সবাই আমাদের শ্রদ্ধার পাত্র কারো অবমাননা করা কারোর বিরুদ্ধে কটু কথা বলা কারোর বিরুদ্ধে অশ্রদ্রাপোষণ করা এগুলো সবই কঠিন পাপের কাজ কারণ আলেমরা তো দিনের এলেম ওহির এলেম বহন করে কিন্তু তার অর্থ এই নয় যে তারা কেউ নবী রসুল হয়ে গিয়েছেন শত অনেক আমলেও কেউ তা হতে পারেন না ওম্মতের সবচেয়ে বুজুর্গ সবচেয়ে অলি সবচেয়ে আল্লাহর প্রিয় সাহাবে কেরামগন সাহাবে কেরামগণের কারোর কর্ম যদি রসুল্লাহ সালামের সুন্নাতে বিপরীত হয় আমরা কেউ তা নিই না এতে সাহাবাই ক্যামের প্রতি শ্রদ্ধা কোনো নষ্ট হয় না যেমন রসোল্লাহ সাল আলি আসসাল্লাম দাড়িতে কালো খেজাব দিতে নিষেধ করেছেন মেহেন্দি ব্যবহার করতে উৎসাহ দিয়েছেন এখন আমরা সহিতে পেলাম কোন বুজুর্গ সালফে স্যালেহীন তারা কালো খেজাব ব্যবহার করেছে আমরা কি করব আমরা কি বলবো যে এত বড়ো বুজুর্গ তিনি কালো খেজাব ব্যবহার করেছেন তিনি কি কিছু বুঝতেন না তিনি যেহেতু করেছেন আম করব। বা তিনি জাননাতে গিয়ে গেলে আমিও যাব এই ধরনের উজ্জতি করব না এটা বিভ্রান্তির পথ আমরা বলবো তিনি করেছেন তার হয়তো কোনো অজর ছিল অথবা কারণ ছিল তিনি হয়তো জানতেন না অথবা জানার পরও কোনো ইশতেহাত করেছেন তিনি অপরাধ করেননি তিনি আল্লাহর বড় প্রিয় বান্ধা ছিলেন তার এই কাজটা হয় ইশতেহাতি ভুল হবে তিনি একটা সপ পাবেন অথবা তার কোনো অজর ছিল এজন্য আল্লাহ তাকে ধরবেন না কিন্তু আমি আল্লাহ রসুল সাল সন্না তার নির্দেশ তার পদ্ধতি জানার পরে তার ব্যতিক্রম তো কিছু করতে পারি না সম্মত দর্শক এই বিষয়গুলো যদি আমরা লক্ষ্য রাখি রসল্লাহ সাল্লামের সহি সুন্নতের উপরে থাকতে পারি তাহলেই আমরা এই যে বিচ্যুতি এই বিচ্যুতির হাত থেকে বাঁচতে পারবো আর এজন্যই আল্লাহ রসুল সাল্লাহ আলিহুয়া সাল্লাম তার সুন্নতের সামান্যতম বিচ্যুতিকে বারবার বারবার প্রতিবাদ করেছেন দু একটা হাদিস আমরা একটু আলোচনা করলে বিচ্যুতির অপরাধ বুঝতে পারবো আল্লাহ রসুল সাল্লাহ আলিহা সাল্লামের কয়েকজন সাহাবি তার স্ত্রীদের কাছে এসেছেন তার এবাদত পদ্ধতি জানার জন্য রসল্লা সাল্লাহ আলিহাল্লাম বাড়িতে কি আবাদত করেন এই বিবরণ পেয়ে তারে মনে করলেন বোধহয় একটু কম হল কার নমতা কাল লোহা আত্মাত রসুল্লাহ সাল্লাম বাড়িতে যে আবাদত করতেন এটাকে তারা কম মনে করলেন তারা একটু বেশি করার সিদ্ধান্ত নিলেন রসুল্লাহ সাল্লাম রাতের দুই তিন চার ঘন্টা তা হাজত পড়েন একজন বললেন যে আমি সারা রাত পড়বো রাতে আর ঘুমাবো না রসুল্লাহ সাল্লাহ আসলাম মাসে অল্প কয়েকদিন নফল সিয়াম পালন করেন বাকি সময় স্বাভাবিক থাকেন তারা বললে আমরা পুরো মাসটাই নফল সিয়াম পালন করবো রসল্লাহ সাল্লাম পারিবারিক জীবন জীবনযাপন করেন বাড়িতে পরিবারের কাজ করেন স্ত্রীদের কাজে সহায়তা করেন স্ত্রীদের সাথে গল্প করেন তাদের সাথে হাসি মশ করা খেলাধুলো করেন এগুলোতে এবাদুবন্দির ক্ষতি হয় আমি বিবাহ খারদি করব না এবাদত নিয়ে থাকব। রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম কঠোর প্রতিবাদ করেন তিনি বললেন মানরাগে সুনাতি ফালাইসামিনী আমি বিবাহ করি কিছু ঘুমাই কিছু জেগে থাকি কিছু পারিবারিক কাজে ব্যয় করি কিছু এবাদতে ব্যয় করি মাসে কয়েকদিন রোজা রাখি কয়েকদিন রোজা থেকে খালি থাকি এটা হলো আমার সুননা এর বাইরে অর্থাৎ রোজা রাখা এবং না রাখা ঘুমানো এবং তাহাজ সব মিলিয়ে হলো সুন্নত এর বাইরে যদি তোমরা যাও এর ব্যতিক্রম কিছুকে যদি উত্তম মনে করো তাহলেই তোমরা আর আমার উন্মত থাকতে পারবে না এই মানুষগুলো কিন্তু কিছু ভালো কাজের নিয়ত করেছিলেন কিন্তু ভালো কাজও যখন রসল আসাল্লামের সুন্নতের ব্যতিক্রম হয় তখন আর তা ভালো থাকে না আল্লাহ তালা আমাদেরকে আল কোরআনের এই দশটা অসিয়ত সুন্দর করে পালন করার তাও ফিক দান করুন আমিন أما تووفك إللا بالله وصل الله على محمد النبي الأمي ووعلى عليه وصحاب جمعين والسلام عليكم ورحمة الله برركاتك <تصفيق> لنحس في أعماقنا أعماقنا الإيمان إنسان هذا العصر أغمل روحا ولم يعود في روحا सठी परकालेपूर्ण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 যা সন্তুষ্ট করবে আল্লাহ পিসে থাকুন আপনার জাকায় অর্থ পাঠাতে পারেন এক এক তিন দানের তিন শূন্য পারেন আই ব্যান জি বি বা এল ওয়াই তিন শূন্য নয় ছয় তিন চার শূন্য এক শূন্য চার এক নয় দুই শর্ট কোড BIC code, IBO BZB 22 अनुसरण कर तुम्हारा विभिन्न दल विभक्त होना ইমাম ইমাম ইমাম কেতাব সর্বোত্তম পথ হলো দেখুন পদ্ধতি প্রতি শনিবার রাত সাড়ে দশটায় বাপু